আল্লাহ সুরা আলমা আয়দা দালা হচ্ছে হে ইমানদার লোকেরা তোমরা আল্লাহর শেয়ার গুলোকে তোমরা লঙ্ঘন করো না তার অর্থ হচ্ছে শেয়ারের এ তমা করেছিলাম আমরা যে হালাল এবং হারাম আলা চাহিল হরু মাহাতিল্লা এখানে আবার স্পেসিফিক একটু হুকুম আছে কথা আছে বিধায় এহরামে চলা অবস্থা কিছু কিছু জিনিস নিষেধ আছে না কি জিনিস নিষেধ আছে কাপড় পরা যায় না সুগন্ধি ব্যবহার করা যায় না স্বামী স্ত্রী মিলাম এই জাতীয় কোনো কিছু করা যায় না তারপরে মাথা টুপি দেওয়া যায় না এরকম অনেকগুলো আছে না এগুলোকে জুতা পরা যায় না স্যান্ডেল পরতে হবে মুদা পরা যাবে না এই যে এগুলা স্পেসিফিকলি হয়তো এখানে উল্লেখ করা আছে এরপরে কলা হারাম চারটি হারাম মাসের যে সম্মান আছে ওই সময় যুদ্ধ বিগ্রহ করো না আরবের লোকেরা যুদ্ধ বিগ্রহ করতো অনেক সময় এবং আমরা শুনেছি চারটি মাস বছরের কোনটা কোনটা রাজব হলো এদিকে আর ওইদিকে তিনটা একসঙ্গে দিলকাজ দিলহাজ এবং মহারাম চারটি মাসে সাধারণত যেদিন থেকে আল্লাহ সৃষ্টি করেছেন কোনো কারণে যুদ্ধবিগ্রহ বিগ্রহ ওই সময় যেন না ঘটে তার জন্য সতর্ক থাকতে বলেছেন অথবা কারো না করে এরপরে হাদিয়া ওলাল কালায়েদ হাদি হচ্ছে কোরবানি আর কালায়েদ হচ্ছে যা কিছু যে ব্যক্তি কোনো কোরবানি নিয়ে আসতো আগের জমানায় দেখতো আরব দেশে মক্কা শরীফে তখন এই সকল গরু ছাগল উঠ এত পাওয়া যেত না যারা হজের নিয়তে আসতেন তারা নিজস্ব এলাকা থেকে উঠ গরু ছাগল টেনে টেনে নিয়ে আসতেন স্বয়ং রসুল সাল্লা সাল্লাম নিজে ওনার এই কোরবানি জানোয়ার টেনে নিয়ে আসছেন মদিনা থেকে এখন তো সব সহজ হয়ে গেছে তো অনেক সময় এই জাহিলি জমানায় ইসলামের আগেও হাজিরা যখন এগুলো জানুয়া নিয়ে আসতো তখন কিছু লুটের জান গলার মধ্যে কিছু লটকাই দিত যে এটা কোরবানির জানোয়ার তখন এটাকে সহজে হাত দিত না কিছু কিছু বড় ডাকাত আছে এগুলো মানতে না আবার তো আল্লাহ তাল্লা বলছেন দেখো কোরবানির জানোয়ার এবং যা কিছু এগুলো লটকে রাখে এগুলাকে তোমরা এবং এগুলাকে যারা নিয়ে আসে এদেরকে অ্যাটাক করো না ওদের জানোয়ার গুলোকে নিয়ে যেও না এটাকে তোমরা রেসপেক্ট করো যদিও যে কোন ডাকাতি কোনটা আল্লাহ পছন্দ করেন বেশি কোনোটাই পছন্দ করেন কিন্তু যেটা ওয়ার্ডস ডাকাতি হতে পারে সেটা এক বেতারা আল্লাহর আশা কোরবানি করতে যা এই গরুটাকে চুরি করে নিয়ে যাও বা ডাকাতি করে নিয়ে যাও দেখ কোরবানি গরু চুরি হয়েছে নাকি কোরবানি করে চুরি হয় ওই চুরিটা আল্লাহ চুরি আর কি কোরবানি করার জন্য নিয়ে আসে সেটাকে বা কোরবানির জন্য করা হয় ওইটাকে তোমরা করা কিছু কিছু ডাকাত কত খারাপ জিনিস এগুলোকে আল্লাহ তালা শক্ত করে নিশ্চিত করলেন বাইতাল হারাম ইয়াবুনা খবরদার যারা আল্লাহর ঘরের এই হজ বা করতে আসে তোমরা কখনো তাদেরকে তোমরা না আর দেশের মধ্যে এটা এটাও ছিল নিরাপত্তার সাথে হজ করা খুব কঠিন ছিল তখন যে হেঁটে আসতো কবিলার উপরে গিয়ে পথ পাড়ি দিত অনেক ধরনের ডাকাতি হতো অনেক ধরনের তাদের সর্বস্ব কেড়ে নিত এগুলো কমন রেওয়াজ ছিল আল্লাহ আস্তে আস্তে এমনকি ইসলামের পরেও দেখা গেছে এমনকি পানির জাহাজও ছিল না নৌকার মতো কিছু ছিল শিপ যেটা তখন আবিষ্কার হয়নি মোটর গাড়িও ছিল না তখন লোকেরা কিভাবে যেত হেঁটে যেত অথবা উঠে গাধায় ঘোড়ায় জানোয়ার নিয়ে যেত অথবা কেউ নৌকায় যেত কিন্তু শিপ তখন আবিষ্কার হয় নাই তো তখন যারা একলা এইভাবে হেঁটে হেঁটে যেত তারা কি একলা যেতে পারতো একলা গেলে কেমন নিরাপদ থাকতো তার জানমাল। ক্যারাভান বিশাল কাফেলা সহকারে যেতেন কাফেলা এক কাফেলায় পঞ্চাশ একশো দুশো তিনশো এরকম থাকতো তাতে করে ডাকাতেরা একটু ভয় পায় যে এত বড় নাম্বার অ্যাটাক করা যাবে না তারা তাদের খুলেতে পারবো না এই কারণেও করত আল্লাহ বলে দিচ্ছেন যে খবরদার যারা আল্লাহর ঘরে তো অমরা করতে আসে হজ করতে আসে বাড়িতে হারামের দিকে আসে আল্লাহ সন্তুষ্টি পেতে চায় আল্লাহ এবাদত করবে আল্লাহর কাছ থেকে অনেক কিছু পাবে তোমরা এরকম কাজ করো না কামাকানা তারা অনেক যখন তোমরা এহারাম খুলে ফেলো এহরাম শেষ হয়ে যায় তখন তোমরা শিকার করতে পারো এহরাম অবস্থায় কতগুলো কাজ নিষেধ তার মধ্যে অন্যতম একটা কাজ নিষেধ আছে সেটা কি জানেন করা তো আগের জামানে তারা যে এই কাফেলা হেঁটে হেঁটে যেত তারা কিন্তু খেত কি সাথে করে কিছু খাবার নিত আর মাঝখানে দেখত্র হরিণ পাওয়া গেছে রাস্তার মধ্যে বন্য গরু পাওয়া গেছে এরকম আরো বিভিন্ন রকমের যে যে সমস্ত পশুগুলো হালাল এগুলো পাওয়া যাচ্ছে ফ্রি এগুলাকে শিকার করে ওয়াইল্ড এগুলাকে বন্য এগুলাকে শিকার করে খাবে নাকি তখন এহেরাম অবস্থা শিকার করা নিষেধ তারপরে তোমরা যখন মক্কা শরীফে চলে আস তোমাদের হয়ে যায় যাওয়ার পথে যখন হালাল অবস্থা থাকো এহার অবস্থা থাকো না তখন কিন্তু তোমরা শিকার করতে পারবে। নাই। এহেরামের হালতে এটা নিষেধ হালাল তুমি যখন তোমরা এহরাম খুলে ফেলো তখন শিকার করতে পারো প্রাণী শিকার পাখি শিকার পশুর শিকার করতে আর কোন আপত্তি নেই নিষেধাজ্ঞা নেই এখানে একটা অসুল আছে যে স্বীকার কর জেনারেলি কোরআন শরীফে আল্লাহ যখন কোন হুকুম দেন হুকুমটা হয়ে যায় ফরজ তখন আল্লাহ হুকুম দিয়েছেন আকিম সালা নামাজ পড়া জাকার দেওয়া কি ফরজ আল্লাহ হুকুম করেছেন এরকম যতগুলো হুকুম এটাকে যারা আরবি বুঝেন সিগত আমর কমান করা হয় আমরের স্বীকার করা হয় তখন এর অর্থ জেনারেলি ফরজ কোরআন এবং হাদিসের যেখানে এসেছে এটা কর তাহলে এখন কেউ এহরাম শাসে কে যে স্বীকার কর এটা ফরজ না কে শিকার করা শিকার করাটা ফরজ না তাহলে এখানে লিল ইবাহা লাইসাল যারা ওসুল নিয়ে লেখাপড়া করেন তারা এখানে একটা প্রিন্সিপাল পেয়েছেন যে কোরআন শরীফের জেনারেলি আল্লাহর হুকুমগুলো ফরজের জন্য কিন্তু কোন কোন ক্ষেত্রে এটা নন ফরজ কাজের জন্য পারমিশন আছে এখন তোমরা স্বীকার করতে পারবা স্বীকার করা ফরজ না যদি করার পরে স্বীকার করা ফরজ হয়ে যেত তাই না এখন যদি এটা ফরজ থাকতো তো মকর গেলে ওমরা করে যুদ্ধ করে ওমরা করলাম হজ করলাম এখন যুদ্ধ করা স্বীকার করার জন্য কি মসিবত হয়ে যেত কাজে এটা ফরজ না আলহামদুলিল্লা আল্লাহ পাঠাই দিচ্ছে এরপরে আল্লাহ তালা বলছেন ওলা এজ আগে এরকম হয়েছে মদিনা থেকে অনেকে যারা আসত আসার সময় আশেপাশের কাফের কবিরাগুলো তাদেরকে অ্যাটাক করেছে তাদের সম্পত্তি কেড়ে নিয়েছে টাকা পয়সা নিয়ে গেছে এখন মুসলমানরা এটা কবজা করেছে তখনও কিন্তু কিছু এই বিভিন্ন জায়গা থেকে নন মুসলিম এই নিষেধাজ্ঞাটা কখন হয়েছে সঙ্গে সঙ্গে মক্কা দখল করছেন রসুল্লাহাম তারপরে হয়নি কিছুদিন পরে হয়েছে তো তার আগেও মশ্রিকরা তারাও হজ ওরা করতে আসত মসিকায় ইম পরে আস্তে আস্তে তারা বিভিন্ন তারা ওই হজ করত কোন হজ করত তাদের তরিকায় হজ বিভিন্ন রকমের হজ হজের মধ্যে কোন সময় বলতো যে ল্যাংটা হইতা অফ করলে সব বেশি হয় একটা শরীরে কাপড় দিলে গুণ সব একদম সাফ হয়ে যাবে এরকম করতো কোন না যে আপনার গঙ্গা স্নান করলে গুণা সব সাফ হয়ে যায় এই তাদের তাওয়া ভিতরিকার নমুনা ছিল এরপরে তারা কোরাইশ বংশের লোকেরা আরাফাতে যেতো না কারণ আরাফাতে হলো হারাম এরিয়ার বাইরে হালাল এরিয়ায় পড়েছে তাদের হদ ছিল অন্যরা যারা নন তারা ওই আরাফাতে যাবে আমরা কোরআ বংশের লোক আমরা হারাম থেকে বাইরে হওয়া ঠিক না তারা ওই পর্যন্ত শেষ আর যাবে না এইরকম উল্টা পাল্টা অনেক কিছু করেছে। তারপরে হজ ছিল এই হজ ছিল আর কি এখন এই হজ এবং এইরকম কিছু অমরা যে আরাতে এগুলো তারা করতো রসুল্লাহ মক্কা বিজয়ের পরেও কিছুদিন ছিল এরপরে অবশ্য ওনার ইন্তেকালের আগের বছরে আল্লাহ তালা নিষেধ করে দিয়েছেন সুরত আবার শুরুতে যে এখন থেকে তারা আর ঢুকতে পারবে না তখন গিয়ে কার্যকর মক্কা মদিনায় কোন কিছুদিন মক্কা বিজয়ের পরে কাফিরা এসেছে কোন কোন মুসলমান মনে করছে কাফেরদের আবার হসপিটাল এগুলো সব কেড়ে নিয়ে যাও এগুলো এখন হজ হইল না আর তারা তো আমাদের সারা জীবন কেড়ে কত কষ্ট দিছে আমাদের তো এত দুশনী করেছে তোমরা হারাম তোমাদের মসজিদে হারামেই আসতে দেয় না হোদা বিয়া সন্ধির সময় নবী করিম সাল্লাম সাহাবিদিকে নিয়ে আসলেন ওমরা করতে না করতে দেব না পরে অনেক কথাবার্তা পরে চুক্তি হলো তাই না বিয়ের সন্ধি হলো চুক্তি হলে এই বছর মোর্শেকরা আসে এখন তোমরা দখল করছো ওদেরকে আসতে দিবে না নিজের উদ্যোগে না এটা করো না তোমাদেরকে বাধা দিয়েছিল তোমরা এখন বাধা দিও না যতক্ষণ না আল্লাহ বাধা না দিচ্ছেন কিছুদিন আল্লাহ রেখে আল্লাহ মুনাসি মনে করেছেন রাইট মনে করেছেন তারা আসতে গেলে তখন তো আর এই আয়াত মানসুখ হয়ে গেছে এরপরে তার অ্যালাউড না আর তোমরা একে অপরকে সাহায্য করো না গুনার কাজে সীমা লঙ্ঘনের কাজে এটা একটা জরুরি প্রিন্সিপাল মুসলমানরা একে অপরকে সাহায্য করবে নেকির কাজে যে পারে সাহায্য করো। কিন্তু গুনার কাজে কেউ কাউকে সাহায্য করবে না গুণার কাজে সাহায্য করাটা ঠিক নয় একটা হাদিস এসেছে আও তোমার ভাইকে সাহায্য করা চাই সে জালিম হোক অত বা জুলমের শিকার হোক এই একটা হাদিস এই হাদিস শুনে শাহাবাই কেরাম বলল নিজেরাছিল এটা কেমন কথা ইসলাম তো ভিন্ন জিনিস ভাই যদি মাজলুম হয় তাকে সাহায্য করা তো ভালো কথা ভাই জালিম হলে সাহায্য করবে কেমনি কি কর এটা তো ইসলামের সঙ্গে মিলে না এটা তো জাহিলি কথা জাহিলি যুগে আমার ভাই তাকে আমি সবসময় হেল্প করব সে যদি জালিম হয় তাও হেল্প করবো মজলুম হলে হেল্প করবো আমার ভাই তো ইসলামকে এটা বলে না তো এই হাজি সুনি সাহবাকেলাম অবজেকশন করলেন ইয়ারাসুল্লাহ আপনি যা তো এতদিন করেছিলেন এখন তো উল্টে গেল দেখিস আও কাজমানুমন এটা ছিল একটা জাহিলি কথা আরে ইসলামের আগে এটা ছিল তিনিও বললেন তা আপনি এই জাহিলি কথা ঠিক রাখলেন কেমনি কথার ইসলামী বানিয়ে ফেলছি খবর তার জুলুম করোনা আমার ভাই তুমি কেন জুলুম করতে গেছো এই তোমার ভাইকে এইভাবে সাহায্য করবা জালিম হলে তাই না এটা কি কথা নাকি ইসলামের সঙ্গে মিলছে থেকে বাঁচিয়ে দিচ্ছ আখের হাতে তুমি তোমার ভাইকে সাহায্য করছো এখন ভালো কাজে এখন এখনকার জমানায় আমরা যারা তথাকথিত মুসলিম সকল মুসলিম আসি। আমরা আমাদের ভাই গোষ্ঠী আত্মীয় স্বজন তাদেরকে সাহায্য করি অন্যদের সঙ্গে তাদের দুশ্মনী আছে আমরা সবসময় তাদেরকে সাহায্য করি জালিম হলেও সাহায্য করি মজলুম হলেও সাহায্য করি কিন্তু এমন সাহায্য করি আমরা তো ইসলামিক কনসেপ্ট আনি না আমার ভাই সে যেটা করছে সেটা ঠিক কিন্তু সে অন্যায় করলে তার অন্যায় থেকে সরিয়ে নিয়ে আসা এই কাজটা হল ইসলামের প্রিন্সিপাল কাজে কোনো মুসলমান গুনার কাজে সহযোগিতা করবে না এখন মনে করেন বৈশাখী মেলা বসানো হচ্ছে নাচ গানের ব্যবস্থা করা হবে আপনাদের সবাইকে বললেন কালচার বাংলাদেশের নাচ গান করে দেবো একটু সাহায্য করেন করবেন নাকি লানের কাজে সাহায্য করবেন প্রশ্নই আসে না তোমার বাংলাদেশি কালচার হলে কি হয়েছে তুমি আমাদেরকে সেরেকের দিকে নিয়ে যাবা তুমি মূর্তি পুজোর দিকে নিয়ে যাবা তুমি নাচ গানের কুফরি কাজের দিকে নিয়ে যাবা প্রশ্নই আসে না আর ভালো কাজে তোমরা সহযোগিতা করো একটা ইসলামিক মাহাতিল হবে কোরআনের তাপসির হবে একটা মসজিদ বানানো হবে মাদ্রাসা চালানো হবে আসেন সবাই মিলে সাহায্য করি এটা করবেন না করব। তাহলে এই মুসলিম উম্মার আল্লাহ অনেক জায়গা নসিয়া করেছেন যে তা বানু আলাল বের রেবাদ তোমরা নেকির কাজে তাকুয়ার কাজে পরেশ গাড়ির কাজে পর্দা পুশিদা উঠিয়ে দেওয়া হয় এই কাজে সাহায্য করবেন না পর্দা পুশিদা রাখার ব্যবস্থা হয় সেই কাজে সাহায্য করবেন এইভাবে করে দেখতে হবে যে আমরা নিউট্রাল কোন জিনিস না প্রত্যেক মুসলমান মাঝখানে আছি তা হবে না আপনি ভালো কাজে সাহায্য করবেন আর মন্দ কাজে সাহায্য করবেন না আপনি হকের পক্ষে থাকবেন বাতিরের পক্ষে যাবেন না যে খামাখা হক বাতিল নিয়ে টানা টানি করার দরকার নেই মাঝখানে চোখ করে বসে থাকে খুব ভালো মানুষ নাকি না মুসলমান তাকে তাকে তাকে করতে হবে। মুসলমানো হয়েছে মারুফ কে দুনিয়াতে নিয়ে আসার জন্য মুনকার কে উঠে দেওয়ার জন্য তা মুরুন মারুফ অাউনা আনিল মুনকার এই ডিউটি পালন করতে হবে আমাদের মধ্যে কিছু মুসলিম আর মানুষ আছে এত ভালো মানুষ কারো সঙ্গে কোনো কোন দেন দরবার নাই কোনো অসুবিধা নাই যে দিনই কাজ করে তার সঙ্গে মহব্বত আছে যে গার বাজনা বাজায় তার সঙ্গেও ঠিক মতো আল্লাহ এরকম ভালো মানুষ হলে তো হবে না বিরুদ্ধে পক্ষে বিরুদ্ধে এই অবস্থান ভ্যারি ক্লিয়ার করতে হবে এর এই মুসলমান হচ্ছে সত্যিকার জীবিত মুসলমান জিন্দাদিন মুসলিম আর বাকি এই সমস্ত মুর্দা মুসলিম থাকলে আল্লাহর দিন দুনিয়াতে মানে থাকবে না থাকা লাগবে। সালমা ডিজাইনার আবায়া হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান কাফতান ও ওপেন আবায়ের বিশাল সমাহার পুরুষদের জন্য হারামাইন রয়েছে টু পাউন্ডের বিশেষ অফার আরও রয়েছে দুরুজ আসিল দাফাসহ বিভিন্ন ব্র্যান্ডের তো।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 আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক সব এখন নতুন সাজে দুবাই সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইসলাম গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই তাছাড়া হওয়া ওমর যাবতীয় সব পণ্য পাবেন এখানে আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি এটি এ রোড লন্ডন ই ফোন ও টু সবসময় আধুনিক এই জন্যই মোমেন হওয়া লাগবে কিরকম যে আর কি মোমেন যখন এই কাজগুলো করবে মানুষের সঙ্গে চলবে তাদেরকে ভালো কাজের দিকে আনবে মন্দ কাজ থেকে সরিয়ে নেবে ভালো কাজে সহযোগিতা করবে অন্য কাজে সহযোগিতা করবে না তো কিছু তো সমস্যা হবেই নাকি হবে না কিছু লোক তাকে অপসন্দ করবে কিছু লোকে তাকে কষ্ট দিবে তাকে বুঝাইতে গেলে ভালো কথা বলতে গেলে মনে হয় মার মুখী হয়ে আসে এগুলো কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় এই দেশে করতে চায় না কিন্তু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় যেমন যেই ব্যক্তি ওই মোমেন যে ব্যক্তি মানুষের সঙ্গে উঠা বসা করে ইহালি নাস লোকদের সঙ্গে আসা দাওয়া করে উঠা বাসা করে এবং তাদের মধ্যে যখন খারাপ জিনিসটাকে সেটা সরিয়ে দিতে চায় ভালো জিনিস নিয়ে আসতে চায় হজম করে সহ্য করে সবর করে এই লোকটার আদামু আজরণ এই লোকের সব অনেক বেশি হবে মিনাল্লাহ আল্লা ওসবাহ লোকের তুলনায় যে লোকদের সঙ্গে তেমন বেশি এগুলো নিয়ে মাথা ঘামায় না নিজেকে নিয়ে আসে নিজে মাসাল গুজা নিজে করানবাদ হয়ে গেল তার কোনায় ওই লোকটা যে হয়তো নফর নাক এ বাতাটা আসে কিছু কম করে কিন্তু দাবাতি কাজ করে মানুষকে প্রতিবেশকে আত্মীয় স্বজনকে দিনের দিকে নিয়ে আসা যেন পরেশানি আছে তার মধ্যে গুণা দেখলে গুণা থেকে থামানোর জন্য এই লোকটা কাছে অনেক বেশি এই উন্মত কে আল্লাহ নামাজি লোকগুলো আছে আমরা তারা যদি আমাদের দিনই দায়িত্বটা পালন করতাম আজকে সমাজ এই পর্যায়ে আসতো বাংলাদেশে দিনদার মুসলমান নামাজি তো কিছু আছে বিভিন্ন ইস্তেমায় দেখা যায় কি পরিমাণ মানুষ হাজির হয়ে যায় এই সবগুলো লোক যদি তাদের গ্রামে তাদের এলাকায় বলতো যে আমাদের এখানে কোন দাঙ্গা হাঙ্গামা হতে পারবে না আমাদের এখানে কোনো মস্তানি চলবে না আমাদের এখানে গান বাজনা কোনো দরকার নাই বাবা আমরা শান্তি সবাই বসবাস করি এই কাজগুলো করলে এ সমাজে আজকে এরকম ডাকাতের রাষ্ট্রে পরিণত হতো ডাকাতের রাজ্যে পরিণত হতো কেন এরকম হয়েছে যে মোমিন দিনদার লোকগুলো তাদের ডিউটি ঠিক মতো পালন করেনি আমরা এটা একটা বড় ইম্পর্টেন্ট বিষয় আমাদের জন্য এই জন্য মানুষকে দিনের দিকে নিয়ে আসা ভালো কাজের দিকে নিয়ে আসা থেকে দিন বিরোধী কাজ থেকে সরিয়ে নিয়ে আসা উন্নতির একটা বিরাট দায়িত্ব এমনকি স্বভাব কত বেশি এই হাজি বলা হয়েছে আর আমি দরাজন আবেদের থেকে এবাদাতকারী থেকে তার দরজা অনেক বেশি যে শুধু এবাদত করে আর যে এবাদতের পাশাপাশি দাবাদি কাজ করে তার মর্যাদা অনেক বেশি আর একটি হাদিসে এসেছে ভালো কাজের দিকে ডেকে নিয়ে আসে ভালো কাজে লাগিয়ে দেয় সেই লোকটা তার দ্বারা উৎসাহিত হয়ে যত নেক কাজ করে যত ভালো কাজ করে তার থেকে দাওয়াত পেয়ে সম নেকি আল্লাহ তালা ওই দায় আল্লাহকে দান করেন যে তাকে এই পথে নিয়ে আসছে দাওয়াতের দিনে দিয়ে সুন্দর কাজ লাগিয়ে দিয়েছে গুণা থেকে সরিয়ে এনেছে যেই ব্যক্তি কোন গোমরাহ লোকে হে দিকে নিয়ে আসলো দাওয়াতি কাজ করে হ্যাঁ এবং তার দ্বারা তার দাওয়াতি কাজের হৃদায়তের কথা শুনে এই লোকটা হৃদায়তে চলে আসছে তাহলে এই লোকটাকে আল্লাহ এই লোকটা দাওয়াত পেয়ে ইসলামের আমল করা শুরু করে দিল এবং সে আরো অনেকগুলো লোকে এই তরিকায় দাওয়াতের দিন এর কাজ করে দিনের দিকে নিয়ে আসলো এবং তারাও সুন্দর আমল শুরু করে দিল ওরাও আবার অনেক কাজ করলো তাদের থেকে শিখে পরবর্তী বংশধর ওদের থেকে শিখে পরবর্তী বংশধর অনেকে দায়াল আল্লাহ হয়ে গেল তাহলে যত লোক এই লোকের দাওয়াতে এবং তার উসিলায় যত লোক দাওয়াত পেয়েছে তাদের গোষ্ঠী তার পরবর্তী গোষ্ঠী পরবর্তী পুষ্টি কেমত পর্যন্ত যত নেক কাজ হবে এই ব্যক্তিকে আলাদা তত ইননা দেখছেন অবস্থা হিসাব করলে পারবেন কিরকম আপনার কথাই যদি একটা লোক দাওয়াতে কাজে আসে দিন ধরে ফেলে গুণা ছেড়ে দেয় সে যত নেম করবে মৃত্যু পর্যন্ত তার সম নেকি আপনি পাবেন এরকম কে আপনি দাওয়া দিলে দিনের দিকে ঢুকে নিয়ে দিলে দশ জনের পরিমাণ সব আপনার আমল নামে ঢুকে যাচ্ছে এরা যদি আরো দশজন করে একশো জন ওই জনের অংশ আপনি পাবেন আবার এদের নাতিপুতি পরবর্তী বংশটা এদের থেকে দিন শিখছিল চলতে থাকবে ধারাবাহিকতা কেমন পর্যন্ত আপনি পেয়ে যাবেন পেয়ে যাবেন পেয়ে যাবেন আল্লাহ আকবর দেখছেন দিনের কাজ করা দায়ী আল্লাহ কত বড় ফজিরতের কাজ একজনে যত আমল করি একজনের আমল কত বাড়ানো যাবে বলেন দেখি যদি দশ জনের আমল আমি পাইতে পারি এটা তো সস্তা খুব সহজ উপায় ইসলামের মধ্যে এই কাজকে এত গুরুত্ব দেওয়া হয়েছে আবার কেউ যদি উল্টা দাওয়াতি কাজ করে ইলা ওমান কে যদি গোমরাহির দাওয়াতি কাজ করে গুনার কাজের ফাংশন বানায় আসো বৈশাখী মেলা করে নাচ গানের তুমুল ব্যবস্থা করে ফেলবো বহু নাম করা নর্তকি গায়িকা এগুলা আনবো অনেক টিকিট বিক্রি হবে অনেক ফজিলত আছে আস এখন সে এরকম লাগালো কিছু লোককে তার দ্বারাই এই গোমরাহিতে পড়ে গেল আরো দশজন আরো বিশ জন পঞ্চাশ জন একশো জন যত লোক এদেরকে ফলো করলো তারপর যত লোক এদেরকে ফলো করলো আর গুনা করলো যত লোকের গুণা করে করে তামসা দেখতে দেখতে থাকলো নাচ দেখলো গান দেখলো যারা উদ্যোগ নিয়েছিল সবার সমপরিমাণ পরিমান তাদের আমার নামায় লেখা হচ্ছে এবং কেমত পর্যন্ত এই সিলসিলা যারা এই গুণা থাকবে তাদের তাকে ফলো করবে এই আদর্শ নিয়ে যাবে বাকি যারা গুণা করলো এদের গুনার কমতি হবে না ওরাও ঠিকই ওদের গুনার পরিমাণ লেখা হবে আর সমপরিমাণ এই ব্যক্তির উদ্যোগ তার ঘাড়ে দেওয়া হবে মুসলমানদের মধ্যে এরকম কম বক্ত পাওয়া যায় যে নিজের গুণা তার একা যথেষ্ট না আরো দশ একশো জনের গুণা করা দরকার আছে না কি এরকম বহুত আছে ওদের সংখ্যা বেশি আর দিনের দিকে নিয়ে আনাদের সংখ্যা কম তারা যেরকম অস্থির হয়ে যায় দিনের মধ্যে বাতিল কে প্রতিষ্ঠা করার জন্য হক কে উঠাই দেওয়ার জন্য কোরআনকে উঠাই দিয়ে গান বাজনার সংস্কৃতি চালু করার জন্য তবে ঈদ উঠাই দিয়ে সেরে কে সংস্কৃতি চালু করো শহীদ মিনার বেদির মেদিনী শ্রদ্ধা করো এইটার সংখ্যা লুট করবে কার যান কে কে শেষ করবে খুন রাহাদানিতে দেশ ভর্তি হয়ে গেছে তাহলে আমরা এই মানুষগুলোকে যদি এভাবে ছেড়ে দেই তামসা দেখি তাহলে এখন যা দেখছি দশ বছর পরে কি দেখবো বলেন আমরা কাজ ছেড়ে দেওয়ার কারণে কি করুণ পরিণতি হয়েছে এখন যদি আমাদের জাতিকে আলার গজব থেকে আজাদ থেকে উদ্ধার করতে হয় তাহলে এই গুনার মধ্যে জাতি ডুবে যাচ্ছে এই জাতিকে উদ্ধার করার জন্য যারা দিনদার যারা নামাজি তাদেরকে দাওয়াতি কাজ করা দরকার আল্লাহ মানে সাত আসমান সাত জমিন বানিয়ে তোমার কাঁধে উঠে দিলেন তুমি তাকে ক্যারি করতে হবে কত বড় কঠিন আজাদ তার জন্য সৃষ্টি হবে এগুলো কথা ওদেরকে শুনায় এই লুট রাজ টাকা পয়সার যে কি ধরনের এক হিপ পড়ে গেছে মানুষকে টাকার জন্য মানুষ মেরে ফেল টাকার জন্য মানুষ মেরে ফেল টাকা দেওয়া হবে ভাড়াতে খুনি পাওয়া যায় হ্যাঁ একজনে তার উদ্দেশ্য সার্থক করবে তাকে আর পয়সা দিবে তারপরে মানুষ গুম করে টাকা কামা এই থেকে শুরু করে যা শুরু হয়েছে এই যে মু কাজে এই যে বাতিল কাজে দেশ দুনিয়া ভর্তি হয়ে গেল এই জন্য মুসলিম কাউমের দায়িত্ব হচ্ছে নেকির কাজে তাকুয়ার কাজে তোমরা সহযোগিতা কর এই কাজ বেশি করে আর যে সমস্ত কাজে গুনা খাতা এই সমস্ত এই সমস্ত ঘটছে এগুলা থেকে লোকদেরকে উদ্ধার করা এরপরে আল্লাহ আল্লাহতালা এই আয়াতের শেষে বলছেন তাদেরকে ভয় করতে হবে বেশি করে যারা গুণা এগুলো করে না এই চুরি ডাকাতি খুনা এগুলোর মধ্যে নাই তাদের আল্লাহকে ভয় করা লাগবে নাকি তাদেরকে ভয় করতে হবে কারণ তারা যদি এই এগুলা ভয় না করে আর এগুলো থামানোর চেষ্টা না করে তাহলে যে আজাব আসবে সে আজাবে আল্লাহর আজাব গজব আসলে শুধু উপরে আর গজব সবাইকে হবে নাকি সবাই উপরে সমানে আসবে ওই যে একটা হাজির শুনেছেন না বনি ইসরায়েলের এক আল্লাহ তালা ফেরিস্তাকে বলেন ওই কম কে আজাব দিয়ে ধ্বংস করে দাও ওখানে। খুব বড় ধরনের গুনা খাতা এবং এই সমস্ত অন্যায় কাজ একেবারে জমিনকে কাজে করে দেওয়া হয়েছে আল্লাহ একা দেখে তো আশ্চর্য হয়ে গেলেন এই ব্যচার এত আবেদ মানুষ তাকে সহ আমরা হালাক করে দেওয়া ঠিক হবে না তারা গেলেন আল্লাহ ওই গ্রামে তো অনেকেই গুনাগার কিন্তু একটা লোক এত আবেদ মানুষ এই ব্যাচাটাকে কি করি আল্লাহ সেই ব্যসারা তো খুব দিনদার নিকার মানুষ তো আল্লাহ বলেন তাকে দিয়ে শুরু করো কেন দিনদার মানুষকে দিয়ে শুরু করবে কেন কারণ তিনি বললেন যে আমার এই জমিনের মধ্যে এত গুনা হচ্ছে সে এবাদতের আর দিয়ে নফল এবাদতে মসগুলো আছে তার চেহারা একটু কষ্ট ফুটি উঠেনি আর এই মানুষ এত পাপাচার কেমনি করে কেমনি ওইগুলো দূর করি এই পেরেসানি তার চেহারা দেখা দেয় নাই দেশের এই দুর্গতিতে আপনার চেহারা পেরেশানি আছে এই পেরেশানি যদি থাকে তাহলে আপনি আল্লাহ আলাদা থেকে বাঁচার আশা আছে আর কিছু এই পেরেশানির আলোকে আপনি নড়াচড়া করেন আত্মীয় স্বজনকে বুঝান চিঠি লেখেন দেখো হালালি বলে থাকো দিকে যাই কিনা এই সমস্ত বনকার থেকে সরে আসো প্রত্যেকে তার সাধ্য অনুযায়ী আর যদি যে আর আমার কি করার আছে আমি তো এখানে নিরাপদেই আসি মোটামুটি কোনো দুশ্চিন্তা নাই কোন চেষ্টা নাই তো দিন নাই নাই তাহলে কিন্তু আমরা আল্লাহ থেকে বাঁচতে পারবো কিনা এই খবর গুলো আমাদের লোকদের কাছে দেওয়া দরকার আছে কিনা আল্লাহ তাল্লাহ আমাদের লোকদের গুলা কি সজাগ করুন সচেতন করুন ইন আল্লাহ সাদিদুল একাব হত্যাকুল্ল আল্লাহকে ভয় করো তোমরা যারা দিনদার তারাও ভয় করো তোমাদের দায়িত্ব পালন করছো কিনা আর যারা দিনদার নয় এই সমস্ত কুফরি মধ্যে ডুবে আসো গুনামদের ডুবে আসো আল্লাহকে ভয় করো তিনি আজাদ দিলে সত্য আজাদ দিবেন সাদিদুল একাব অনেক কঠিন শাস্তি হবে কিন্তু আল্লাহ আমাদেরকে মাধ্যমে এখন আসছে এই চার নম্বর তিন নম্বর আয়া আরো কিছু হকুম হাকুম আল্লাহ তালা দিচ্ছেন হর রেমুল ওল মুহ্নম ফিস আলিয়া ইয় ইসল الذين كفروا من دينكم فلا তক অ সুর আল মায়ের তিন নম্বর আয়াতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত অনেক মুফাসরিনকে রাম বলেছেন এই আয়াতি কোরআনের সর্বশেষ নাজিল হওয়া আয়াত সর্বপ্রথম নাজিল হায় নাজির হওয়া আয়াত কোনটা আর ব্যাপারে কিছু ইতালাফ আছে তবে অনেক মোফা মেমে কেরাম বলেছেন এটাই হচ্ছে কোরআনে পাখের সর্বশেষ আয়াত তো সেই অংশের আগে হচ্ছে যে কি কি জিনিস আমাদেরকে আল্লাহ তালা খাওয়া হালাল করেছেন আর কি কি জিনিস হারাম করেছেন দুনিয়ার মধ্যে বেশি জিনিস হালাল না বেশি জিনিস হারাম হালাল বেশি হারাম অল্প কয়টা জিনিস হারামের লিস্ট আল্লাহ দিয়েছেন এখানে আলাই কুমল মাইটা এক নম্বরে তোমাদের কেউ মানে কোন জানোয়ার যদি মরে যায় সেই মাইটা বিনা জবাই জবাই করা ছাড়া যদি মরে যায় জবাই করলে তো একসঙ্গে মরে যাবে সেটাও তো মাইটা ওইটা হারাল আছে জবের আগে যদি মরে যায় ওইটা হারাম এই মাইটা হারাম গরু হারাম চিকেন হারাম সাগল এগুলো খাওয়া হারাম বাংলাদেশের হোটেল রেস্টুরেন্টের ব্যাপারে বলা হয় এই যে ঢাকায় কাওরন বাজারে ওই যে খাঁচার মধ্যে ধরি মোরগ নিয়ে আসে যে এগুলো অনেকগুলো মরে যায় তো কোনোটা বেকার যায় না এগুলো এগুলাকে কেনার জন্য রেস্টুরেন্ট থেকে অনেক চলে যায় আর এগুলা কি জবাই করে বা এগুলো করে হোটেল রেস্টুরেন্টে দেখছেন কিভাবে হারাম খাই মুসলমান হায় হায় রে আল্লাহ কি করল। কি আগুন খায় এটা কি একজন দুজনে করে এই কাজ চান্স পাইলে ওই যে মুরগি ব্যবসায়ী মুরগি মরে গেল সে তিরিশ টাকা পাচ্ছে এই জন্য বিক্রি করছে সে হারাম খাচ্ছে আগুন খাচ্ছে যে কিনি নিয়ে আরেকজনকে খাওয়াচ্ছে বিক্রি করছে সে হারাম খাচ্ছে যে এরকম হয়তো পাইকার খরিদ করে নিল সে আরেকজনের কাছে বিক্রি যারা এইগুলো করতেছে সবগুলো কি করছে হারাম খাচ্ছে ওয়াদদান রক্ত প্রবাহিত রক্ত প্রবাহিত মানে জবাই করলে যে রক্ত বা শরীরের ভিতরে জেনারেলি যে রক্ত থাকে এটা হারাম এই রক্ত কেউ অনেক জায়গায় এদেশে নাকি বিভিন্ন জায়গায় তারা এই জবাই করে যখন রক্ত তারা প্রসেস করে এটাকে ফ্রোজন করে ফেলে তাহলে জমে যায় না পরবর্তী পর্যায়ে তারা এগুলো করে স্যান্ড বানাই খায় না তো কি জিনিস আল্লাহ তালা পাক জিনিসকে হালাল করেছে না পাক জিনিসকে হারাম করেছে পরে আসবে সেটা দম এরকম প্রবাহিত রক্ত হারাম রক্ত হারাম কিন্তু গোস্ত হারাপ তবে এখন কেউ বলবে না জবাই করার পরে যখন পাক করতে বসা দেখা গেল হাটের থেকে রক্ত একটু বের হয়ে গেছে কি করা যায় এখন গোস্ত থেকে একটু গোস্ত হাটের থেকে রক্ত একটু বের হয়ে গেছে একটু বের হয় না মাঝে মধ্যে এটা কোনো অসুবিধা নাই প্রবাহিত রক্ত যেটা জবাই করলে সৌ করে বের হয় এই রক্তটা চলে গেলে বাকি আপনি ধুয়েছেন তা ধোয়ার পরে একটু থেকে গেল দেখা যায় তারপরে একটু লাল পানি বাইরের ওইটা হালাল আছে প্রবাহিত রক্ত হারাপ সালমার ডিজাইনার আবাহ হাউস আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই সৌদি ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায় সহ কাপ্তান ওপেন বিশাল সমাহার পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে টু ফর টোয়েন্টি পাউন্ডের বিশেষ অফার আরও রয়েছে দুরুজ আসিল দাফাসহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের বই মদিনা ডেটস রিচার্জেবল টর্চ লাইট আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল সালমা ডিজাইনার আবায়া হাউস ওয়ান ওয়ান রোড লন্ডন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 সবসময় আধুনিক এরপরে আর শুকুরের গোস্তুকুরের যা কিছু আছে আর ওই জানোয়ার যেটাকে আল্লাহর নাম ছাড়া জবাই করা হয়নি অন্য কোনো নামে বা বিনা নামে জবাই করা হয়েছে বিসমিল্লা বলে জবাই করা হয়নি এটা যদি হালাল জানোয়ারও হয় গরু তো হালাল ছাগল হালাল কিন্তু জবাই করা হয়নি আল্লাহর নামে তাহলে এটা কি হারাম একসেপশন আছে কি না যে আহলে কিতাব জবাই করলে কি হবে তার হুকুম আমরা পরে জানব এখন জেনারেল হুকুম হলো কি আল্লাহ নামে জবাই না করলে সেটা হারাব আর যদি আল্লাহর নামে নিশে কিন্তু জবাই করা নাই আল্লাহর নাম ধরে খালি পিটাইলো পিটেতে পিঠে মারে ফেল বিসমুল্লা বলছে হবে না উহিল্লা যেটা জবাই করা হবে অল মুনখানে কাতু মুনখানে কাতু হলো যে কোনো জানোয়ারকে ইসলামী তরীকায় জবাই না করে গলার মধ্যে ফাঁস লাগে টান দিয়ে যদি মেরে ফেলে তারপরে এটা কেটে কেটে খায় এটাকে হালাল হবে না খানাক মানি ফাঁস বা গলা টিপে ধরা এরকম কিছু করলে এরকমটাও এরকম করে জাহিলি সমাজে মাঝে মধ্যে করত তারা প্রপারলি জবাই করতো লাঠি দিয়ে পিটাইতো কিংবা এরকম ফাঁস দিয়ে ফেলত মেরে ফেলে তারপরে পিটিয়ে মেরে ফেলে তারপরে টুকরা টুকরা করে খাওয়া এটাও হারাম অলমু তারা কোন পশু যদি পাহাড়ের উপর থেকে পড়ে যায় কোনো জায়গা থেকে এরকম করে পড়ে গিয়ে মরে যায় অথবা গাড়ি ঘোড়া নিচে ক্র্যাশ করে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে তখন এই মরা জানোয়ার খাওয়া যাবে না এটাও খাওয়া যাবে না একটা জানোয়ারকে আরেক জানোয়ার এত জোর গুঁতা দিয়েছে গুতা খেয়ে জানোয়ারটা মরে গেছে এরকম মাঝে মাঝে মারামারি মরে গেল তাহলে তবে এগুলোর মধ্যে আবার কিছু আরেকটু একটু ডিটেলস আছে যে কোন কোনটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা পড়ে গেছে উপর থেকে এখনো জান আছে। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে লাফালাফি করতেছে জান আসে মরে যাবে কিন্তু এই সময় জান থাকা অবস্থা জবাই করে দিলে কি হয়ে যাবে হালাল হয়ে যাবে কিন্তু তার লক্ষণ কি দেখতে হবে যখন জবাই করা হচ্ছে তখনও কোন ল্যাজ অথবা হাত পা কিছু আছে যেটা একদিনে করে একেবারে খাওয়া হয়ে গেছে আর কোনো নড়া নাই তাহলে হারাম হয়ে গেল ওটাকে জবাই করে আর কোনো কাজ হবে না এরপরে আরো কিছু জিনিস হারাম আছে ওমা জুবিহা আলানুসুবে বিভিন্ন মূর্তির কাছে বিভিন্ন পাথর পাথরের মূর্তি তৈরি করে সেগুলোর কাছে ফজিলত বাড়ার জন্য জবাই করত আরবের লোকেরা এখন মাজারের কাছে নিয়ে মাজারের বরকতের জন্য জবাই করলে ওই তৈরিকায় তারা বিভিন্ন মূর্তির কাছে গিয়ে নিয়ে জবাই করতো এটাও হারাম যদি আবিস মিল আল্লাহ আকবর বলে ঠিক মতো জবাই করে কিন্তু ওই জায়গার মধ্যে ওই জায়গার তাজিম করার জন্য গিয়েছে সেই কারণে সেরেক ঢুকে গেছে এই জন্য এটাও হারাম হয়ে যাবে ওয়ান তাস্তাক আর তোমরা ভাগ্য গণনা করার জন্য কোন কাজের জন্য এটাকে কি বলে ফালনামা ব্যবহার যে। ব্যবহার করত বিভিন্ন তরিকায় করতো যেমন কোনো জ্যোতিষী কাছে যেত সেখানে গিয়ে আবার এরকম কিছু যন্ত্রপাতি বানানো ছিল যে তুমি কি কাজ করবা এই কাজের মধ্যে এই কাজটা করতে চাই তো কতগুলো কার্ড বানাইয়ে রাখতো এরকম করে একটা চক্কার ঘুরাতো কার্ড মধ্যে যদি উঠতো এই কাজটা করো ঠিক আছে আল্লাহ আছে করে ফেল অথবা লেখা আছে যে এটা আল্লাহর হুকুম না এটা করোনা ভালো হবে না এরকম বিভিন্ন তো এটা অনুযায়ী যখন চক্কা ঘুরাই দিত যেটা বাইরে কি লেখা আছে এটা করো ভালো হবে করে ফেলত আর এটা করোনা ভালো হবে না তাহলে করতো না আবার আরেকটা কার্ড ছিল যে নিউট্রাল ভালো হবে না মন্দ হবে ভালো হইতে পারে মন্দ হইতে পারে এরকম একটা লেখা ছিল তো সেটা হলে আবার আবার আবার। যতক্ষণ না নো আসে তারাই না। এইভাবে করে কাজটা শুভ হবে না অশুভ হবে যাত্রা নাস্তি না যাত্রা শুভ পঞ্জিকা পড়ছেন মুরব্বীরা পঞ্জিকা কারো কারো ঘরে বেধে এখনো আছে লেখা আছে অমুক তারিখে বিয়ে শিখ করা যাত্রা নাস্তি আমস্যর দিনে কিছু করা যাত্রা নাস্তি অমুক তারিখে শনিবারে কিছু কলা শনি রাশিয়ে ধরবে এই দিনে অনেকে শনিবারে বিয়ে করেন আজকে আমরা শনিবার বিয়ে করেছি মাসাল দুইটা এই সমস্ত কুসংস্কার হম এগুলো কুসংস্কার ঘরে গেছে এখনো আমাদের শনিবারে বিয়ে করায় না হ্যাঁ শনি শনির কি বলে শনির দশায় ধরবে ঢাকার জায়গায় এখন আমাদের শনি রাখড়া তো এই শনি এই সমস্যা পঞ্জিকার কাহিনী যাত্রা নাস্তি যাত্রা শুভ এই রকম এইরকম আরবদের কাছে খুব ছিল এগুলো পঞ্জিকার মধ্যে ঢুকছে হিন্দু ধর্ম থেকে আমাদের দেশে এগুলোকে আবার ঢুকাই ইসলামী পঞ্জিকা মোহাম্মদী পঞ্জিকা হ্যাঁ মোহাম্মদ আর কি সলেমানি পঞ্জিকা হ্যাঁ সোলেমানি খামনামা ফালনামা কত রকমের আসে এই সমস্ত জিনিস আল্লাহ বলতে ভালো না মন্দ হবে এগুলো খুব ফাঁসি কি কাজ খবরদার এগুলো থেকে সেরে আস এখন এই যে কাজটা ভালো হবে না মন্দ হবে একটা কুফুরি সেরেকের তরিকা জানলাম ভাগ্য গণনা করা যাওয়া অথবা যাত্রা নাচি যাত্রা শুভ এই সমস্ত এগুলো আবিষ্কার করা তারা বাড়ি থেকে বের হলে একটা পাখি আর বাম দিকে ঘরে মাথার মধ্যে একটা ঢাকা লেগে গেছে কপারের মধ্যে মাথা লেগে গেছে আর না আজকে না আর গেছে বাদ দাও এটা অলক্ষণ কুলক্ষণ আছে লক্ষণ ভালো না যাত্রা বাদ দিয়ে ফেলছে এরকম ঘটনা বহুত আছে এগুলো কিছুই করা ঠিক তার পরিবর্তে আল্লাহ তালা আমাদের একটা সুন্দর উপহার দিয়েছেন কোন তরিকায় কাজটা করা ঠিক হবে কি ঠিক হবে না এটা জানার একটা সুন্দর ইসলামী তরিকা আছে সেই তরিকার নাম কি কি সুন্দর সহি হাজির তোমাদের কেউ যদি কোন বড় গুরুত্বপূর্ণ কাজ করতে চাও তাহলে আল্লাহর কাছে ইসতেহারা কর দুই জায়গার নামাজ পড়ো পোড়ে একা সুন্দর আলি ভাই বারি ফি আমি আপনার কাছে একটু প্রার্থনা করি চাই আপনারা আপনার আলিম দা জানতে চাই হ্যাঁ আপনার কুদরতের ফেসালা কি আছে জানতে চাই আপনি ফজর দ্বারা জানতে চাই যে আমার এই কাজটা করা কি ঠিক হবে নাকি ঠিক হবে না কারণ আপনি তো অনেক জানেন আমি তো না আমার দুনিয়া আখড়াতে এই কাল ওই কাল সবকালে কাজটা ভালো হবে কি না এই কাজের জন্য আমি আপনার কাছে ফয়সালা চাই এই ফয়সলা করে এরকম দোয়া করে এই দুই টাকা নামাজ পড়ে দোয়া করে তারপরে আল্লাহ তালা তাকে যে ফয়সালা দেয় সেই ফয়সলা অনুযায়ী সেই কাজটা করুক ওই কাস্তার কথা উল্লেখ করবে যে আল্লাহ আমার ছেলেকে বিয়ে চাই আমার মেয়েকে বিয়ে দিতে চাই আপনি এই দোয়াটা পড়ে বই দেখে মুসলিমের মধ্যে বাংলা অর্থ ইংলিশ অর্থ সহকারে আরবি দোয়াটা আছে পড়ে এই কাস্তা করেন গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে এখন বাজারে যাবো কিনা না যাবো এটা জন্য দরকার নেই দোকানে যাবো কি না এটা না বড় কাজের জন্য গুরুত্বপূর্ণ কাজের জন্য যেটা নিয়ে আপনি ইন্ডিস এবং সাহবাই আমাদেরকে এর দোয়া শিখে এসেখারা করার জন্য এত গুরুত্ব দিতেন যে থেকে বেশি গুরুত্ব দিতেন কোরআনে সুরা থেকে বেশি গুরুত্ব দিতেন মনে হয় এটা মুখস্ত করো এটা আমল করো আমরা কত গুরুত্ব দিলাম আমরা অনেকেই মুখস্ত করি আচ্ছা মুখস্থ সবাই না করলেও অন্তত বই কিতাবটা থাকতে পারে সবার ঘরে প্রত্যেকটি কাজ করার আগে তো করা দরকার ছিল না দরকার এখন বলবেন যে ইচ্ছে খারাপ করলে আল্লাহ খবর দিবেন কেমনি ওয়ার্ল পাঠাবেন নাকি কেমনে খবর দিবেন কেমনে পাবো আপনি খবর আল্লাহ কাছে কাজটা হলো না স্বপ্নে অনেকেই স্বপ্ন দেখে হাদিসে বলে নাই ইচ্ছে খারাপ করলে স্বপ্ন দেখবা আর স্বপ্ন অনুযায়ী তুমি অ্যাক্ট করো এটা কিছু হাদিসে বলে টোরে তুমি আল্লাহর কাছে চাও আল্লাহ তালার কাছে চাইলে আল্লাহতলা এটার আনসার করবেন দিবেন আপনাকে কেমনি দিবেন আল্লাহর কাছে তৈরি করা অভাব নাই তো বলছেন যে হইতে পারে কেউ কেউ স্বপ্ন দেখে ফেলে এইরকম হয় একবারে উজ্জ্বল মানে ভ্যারি ক্লিয়ার স্বপ্ন দেখে ফেলেছে একজনের বিয়ের স্বপ্ন সে দেখছে আমি দানি সে কি বিয়ে দেখলো তার একদিকে বিয়ের প্রস্তাব চলতেছে নিজের বিয়ের প্রস্তাব চলতেছে সেখারা করে দেখে যে সে একটা রুমে আছে পাশের রুমে তার বাবা আর কন্যার বাবা এই বিয়ের প্রস্তাব নিয়ে আলোচনা করছেন আলোচনা করে দুইজন একমত হয়ে গেলেন আমরা এখানে সম্বন্ধ করব ইনশাল্লাহ দুইজনে কোলাকলি করলেন এর পরে কন্যা কন্যার বাবা বলে আপনার ছেলেটাকে আমি দেখি ওই রুম থেকে দনোজনে এসে এই ছেলেকে যিনি শ্বশুর হবেন তিনি তাকে ধরে আমনে করে একদম মোলাকাত করে ফেললেন এই স্বপ্ন দেখার পরে আর কোনো বাকি থাকলো কিছু ভেরি ক্লিয়ার আলহামদুলিল্লাহ এটা একটা বাস্তব স্বপ্ন খবর আমি জানি এভাবে হয়ে গেছে কেউ দেখে। আবার কেউ কেউ বলে যে ভাই স্বপ্ন কিচ্ছু দেখি না কিচ্ছু বুঝলাম না কি যে দেখলাম তা বুঝি না এখন তো মহা চিন্তায় পড়েছে কি করা যায় এত মহা দুশ্চিন্তার কোন কারণ না। আপনি স্বপ্ন দেখতেই হবে হাদিসে বলেন অনেক তরিকায় ইস্তে খারাপ রেজাল্ট হবে একটা হবে যে আপনার মাইন্ডের মধ্যে চলে আসবে আস্তে আস্তে ওই মুহূর্তে পাঁচ মিনিটের মধ্যে না আসলেও দু এক ঘন্টার মধ্যে দুই একদিনের মধ্যে দুই এক সপ্তাহের মধ্যে আপনার কাছে ভ্যারি ক্লিয়ার হয়ে যাবে যে না এটা খুব ভালো জিনিস তো এটা আমি করাই উচিত আপনারা দ্বিধাদ্বন্দ্ব থাকবে না হেজিটেশন থাকবে না যে না এটা এটা ভালো আমি এটা করে ফেলি আপনার সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে যাবে মানসিকভাবে অথবা কাজটা ফরফর করে হয়ে যাচ্ছে মনে হয় এটা বাদ দিয়ে ফেলি অথবা কাজটা অটোমেটিক্যালি বাদ হয়ে গেছে আপনি বাদ দেওয়ার আগে বাদ হয়ে গেছে এগুলো সব এসছে রেজাল্ট আসতেছে আসবে এটা আপনি ইস্তেখারা করে ফেললে আপনার কাছে এটা আল্লাহ দেবেন আপনাকে তবে এখন ইচ্ছে করার পরে অনেকে আবার বারে বারে ইচ্ছে করে তো বারে বারে ইস্তে খারাপ আসলে আসেনি যখন ইচ্ছে কথা আসে একবার করাটাই উত্তম বারে বারে করলে আবার একটু বেশি কনফিউজ হয়ে যায় একবার দেখলে মনে হয় নেগেটিভ আবার দেখি পজিটিভ এখন তাই কোন হ্যাঁ এই জন্য একবার করে ফেললেই তা আল্লাহ করে এটাই সবচেয়ে ভালো এই হল এস্টে বিভিন্ন ধরনের কতগুলো ফায়দা আপনি পাবেন ইনশাআ আল্লাহ এই কাজেই আমাদেরকে যেতে হবে না সেদিকের কুফুরীর তরিকা বনস সুন্দর ইসলামিক বিকল্প আল্লাহ তালা দান করেছেন যে ব্যক্তি আল্লাহ তালার কাছে এরকম করে কাতর হয়ে কর জোরে খুব খুব একেবারে মনোযোগ দিয়ে খুশুখুজুর সাথে দু রেখা নামাজ পড়ে আর চোখের পানি দিয়ে আল্লাহর কাছে বলে যে আল্লাহ আমি খুবই আল্লাহ করেন চোখের পানি ফেলে দিয়ে চাই আল্লাহ নির এখন ইস্তেখারা নিজে করতে হবে না ইমাম সাহেবকে দিয়ে করাইতে হবে আমাদের সমাজে কেমনে চালু হইলো মিয়া সাহেবকে দিয়ে সেখারা করাইতে হবে তারপরে ইস্তেখারা করাই মিয়া সাহেব একটা হাদিয়া বন্দোবস্ত পাকা পাকতে করতে হয় এই যে কি কাণ্ড আরম্ভ হয়েছে দিনের এবাদত নিয়েও আমাদের মধ্যে এইগুলো ভুল বুঝাবুঝি এবং এগুলো আপনার রং কনসেপ্ট ছড়িয়ে পড়েছে প্রায় লোকেরা জিজ্ঞাসা করে যে আমার আপনার দিয়া আমি এরকম হাদৃশ্য আমি পাইনি নিজের ইস্তেখারা নিজে করতে এটা না আমি পেয়েছি শেখার মধ্যে এরকম উল্টা পাল্টা কাজও হয়ে যায় এবং সেখারাকে অপব্যবহার করা হয়